কাজ করার তাফিক প্রদান করেছেন ধারাবাহিক ভাবে আমাদের আলোচনা শুরু করেছিলাম আমরা মৃত্যু বিষয়ে আলোচনার মাধ্যমে এবং জীবন মৃত্যুর সংরিক্ষণ সাকাতুল মাউথ সেই সময়ের সংকটময় অবস্থা কবরের জীবন কিয়ামতের আলামত সমূহ কিয়ামতের ছোট আলামত বড় আলামত দাজ্জালের আগমন এবং সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্ত সেই সময়ের বর্ণনা পুনরুত্থান হিসাব নিকাশ পুলসিরাত জাহান্নাম এবং জান্নাতের আলোচনার মাধ্যমে আজকে আমরা ২২ নম্বর সেশনে এসে উপস্থিত হয়েছি আমাদের আজকের আলোচনা সমাপ্ত হবে ইনশা আল্লাহ জান্নাতের অবশিষ্ট আলোচনার মাধ্যমে যেখানে আমরা প্রধানত আলোচনা করব সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসুন শুরুতেই জেনে নেওয়া যাক একটি কোটি টাকার প্রশ্নের উত্তর জান্নাতে কাদের সংখ্যা বেশি নারী না পুরুষ জান্নাতের অধিকাংশ মানুষ কারা নারী না পুরুষ এই ধরনের একটি আলোচনা সাহাবিদের মধ্যে চলছিল এবং আবু হুরাইরা রাজি আল্লাহ তালহু তিনি সেখানে উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত পুরুষদের মধ্যে কেউ কেউ এমন ছিলেন যারা বেশ গর্ব করে বলছিলেন জান্নাতের পুরুষদের সংখ্যা নারীদের থেকে বেশি এবং সেখানে আবু হুরাইরা একটি মন্তব্য করেছিলেন এবং এই হাদিসটি আমরা পাই সহি মুসলিমে মোহাম্মদ থেকে বর্ণিত তিনি বলেন তোমরা পরস্পর গর্ব করো অথবা আলোচনা করো জান্নাতে পুরুষের সংখ্যা বেশি না মেয়ে লোকের সংখ্যা আবু হুরাই রাজু তিনি এই কথাটি শুনে বললেন আবুল কাশেম রাসেল সাল্লাম কি বলেননি সর্বপ্রথম দল যারা জান্নাতে যাবে তারা পূর্ণিমার রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে এবং এর পরবর্তী দল আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় হবে এবং তাদের প্রত্যেকের জন্য দুইজন স্ত্রী এমন হবে যাদের মাংস ভেতর দিয়ে হাড়ের মগজ পরিষ্কার দেখা যাবে এবং জান্নাতে কোন একজন ব্যক্তি অবিবাহিত থাকবে না সুতরাং সেই উপস্থিতিতে যখন লোকজন আলোচনা করছিলেন জান্নাতে পুরুষদের সংখ্যা বেশি এবং এটা নিয়ে তারা গর্ব অনুভব করছিলেন আবু হা দিল তাদের মতামতকে খণ্ডন করার জন্য সেই উক্তিটিকে ব্যবহার করলেন যেখানে রাসুল্লাহ সাল্লাইস্লাম বলেছেন জাননাতে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পুরুষের জন্য জন স্ত্রী থাকবেন এবং কোন একজন ব্যক্তি থাকবেন না যিনি অব্যাহিত থাকবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি জাননাতে কোন একজন পুরুষও থাকবেন না যিনি অবিবাহিত হবেন অর্থাৎ প্রত্যেক পুরুষের জন্য দুইজন স্ত্রী থাকবেন কাজেই জানাতে নারীদের সংখ্যা পুরুষদের ডাবল বা দ্বিগুণ হয়ে যাচ্ছে নিঃসন্দেহে এই সংবাদটি আমাদের বন্ধের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ কিন্তু একই সাথে আমরা বলতে চাই আমাদের বন্দের জন্য একটি ছোট্ট আশঙ্কাও রয়েছে কেননা এই বিষয়ে আমরা নিশ্চিত নই যে সেই দুইজন স্ত্রী তারা কি দুনিয়ার নারীদের মধ্য থেকে হবেন নাকি তারা হুর আল আইনদের মধ্য থেকে হবেন উপর এবং জাহান নামীদের মহিলা বা স্ত্রী লোক সাল্লাম বলেছেন আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম এবং দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী নেওয়া যাক শিশুদের ক্ষেত্রে কি হবে যে সমস্ত মানুষ যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের পরিণতি কি জান্নাত নাকি কি জাহান্নাম এ বিষয়ে আলোচনার পূর্বে আসুন শিশুদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করি দুই ভাগে বিভক্ত করা যাক মুসলিমদের শিশু সন্তান এবং কাফিরদের শিশু সন্তান এবং প্রসঙ্গত উল্লেখ্য যে শিশু বলতে এখানে তাদেরকেই বোঝানো হচ্ছে যারা শাবালক হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে কেননা ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান। এখানে বয়সন্ধিকাল বলে কোনো কিছু নেই হয়তো আপনি একজন সম্পূর্ণ সাবালক ব্যক্তি অথবা আপনি একজন নাবালক বা ইমাম তিনি অপ্রাপ্তবয়াবেন এই বিষয়ে আলেমদের ইজমা বা ঐক্যমত রয়েছে যে মুসলিমদের যে সমস্ত সন্তানাদি দায়িত্বশীল হওয়ার বয়সের পূর্বে মৃত্যুবরণ করবে তাকলিফের আগে তারা জানাতি এবং এই বিষয়ে দেখতে পাচ্ছি আল্লাহ তিনি কোরআনে বলেছেন যারা ইমানদার এবং যাদের সন্তানরা যাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী আমি তাদেরকে তাদের পিতৃপুরুষের সাথে মিলিত করে দেব একত্রিত করে দেব এবং তাদের আমল বিন্দু পরিমাণ হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং এই সন্তানদের যারা শিশু বয়সে মৃত্যুবরণ করেছে তাদের পিতার ব্যাপারে একটি বর্ণনা রয়েছে রাসদুল্লাহ সফল ইসলাম বলেছেন বুখারি হাদিসে একজন মুসলিমের যদি তিনটি সন্তান নাবালক অবস্থায় মারা যায় তাহলে সেই মুসলিমকে আল্লাহ রহমত জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ মুসলিমের একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি আবু সাইদুল খুদ্ি রাজি আল্লাহ তাল্লা আহ থেকে বর্ণিত তিনি বলছেন স্ত্রী লোকেরা একবার নবী করিম সাল্লামকে বলল যে পুরুষেরা আমাদেরকে পরাজিত করে রেখেছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের অধিকাংশ সময় আলোচনা পুরুষরা নিয়েছে মহিলাদের জন্য আলাদা কোন সময় ছিল না তারা এসে বললেন সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটি দিন ঠিক করে দিন যে দিন তিনি তাদেরকে সাক্ষাত করবেন এবং তাদেরকে নাসিহা উপদেশ আদেশ ইত্যাদি প্রদান করবেন সুতরাং রাসুল্লাহ সাল্লাম মহিলাদের জন্য একটি নির্দিষ্ট দিনের প্রতিশ্রুতি দিলেন এরকম একটি দিনে রাসুল্লাহ সাল্লাই তাদেরকে বলেছিলেন যে কোনো তোমাদের যে কোনো একজন নারীর তিনটি সন্তান মারা গেলে এটা তার জন্য জাহান নামের আগুন থেকে পর্দাস্বরূপ হবে একজন মহিলা বলল যদি দুইটি সন্তান হয় রাসেল সাল্লু ইসলাম বললেন দুটি হলেও এবং এই বিষয়ে আবহরাই রাজানহু তিনি বলেন এই হাদিসে বর্ণিত তিনটি সন্তান হওয়ার অর্থ এমন সন্তান যারা গুনা করার বয়স হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে এবং এই বিষয়ে যখন আমরা আলোচনা করছি আমরা কাফিরদের সন্তান মুর্শিকদের সন্তান তাদের কি পরিণতি হবে এই বিষয়ে আমরা আলোচনা করব তবে প্রসঙ্গত আমরা একটি বিষয়ে উল্লেখ করতে চাই একটি সতর্কতা সেটা হচ্ছে সাধারণভাবে আমরা এই বিষয়ে বলতে পারি যে মুসলিমদের শিশু সন্তান তারা জান্নাতে যাবে কিন্তু কখনোই আমরা সুনির্দিষ্টভাবে কারো ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে অমুক ব্যক্তিটি সে জান্নাতে যাবে এটা আমরা কখনো বলতে পারি না কারণ আয়ীা রাজি আল্লাহআ আলহা থেকে বর্ণিত একটি হাদিস একটি শিশু মৃত্যুবরণ করল এবং তিনি বলেন আমি বললাম এই শিশুটির জন্য সন্তুষ্টি রয়েছে যে কিনা একটি পাখি রাসুল সাল্লাম বললেন তুমি কি জানো না আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন এবং তিনি জাহান্নামও সৃষ্টি করেছেন এবং তিনি জান্নাত এবং জাহান্নামের বাসিন্দাদেরকেও সৃষ্টি করেছেন অন্য কথায় রসুল্লা সাল্লাইসাল্লাম ইসরাদ এই কথাটিকে তিনি পছন্দ করেননি কেননা তিনি সুনির্দিষ্টভাবে বলছিলেন যে এই বাচ্চাটি জান্নাতে যাবে এ কারণে আমরাও সাধারণভাবে বলব কিন্তু সুনির্দিষ্টভাবে কারো ব্যাপারে কখনো বলবো না সে জান্নাতে যাবেই তাহলে এবারে আসুন আমরা জেনে নেই যে সমস্ত শিশু কাফের কিংবা মুশ্রিকদের সন্তান তাদের কি হবে তাদের পরিণতি জান্নাত নাকি কি জান্নাত বুখারীতে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাইকে অর্কে প্রশ্ন করা হয়েছিলাম বলেন যেহেতু আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন যখন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন তারা কি করবে সুতরাং আমরা দেখতে পাই এই বিষয়টিকে রাসুল্লাহ উন্মুক্ত ছেড়ে দিয়েছেন আমরা এই বিষয়ে বিচার করব না যে তাদের কি প্রণীতি ঘটবে এবং ইবনে হাজারী তিনি এই হাদিসটির ব্যাপারে মন্তব্য করে বলেন তিনি বলেন আরেকটি আবেদন করেছেন যেন তাকে সকল শিশুদের সুপারিশ করার অনুমতি অমুসলিম নির্বিশেষে তিনি তাদের জন্য সফায়া করেন রাসুল্লাহাম বলেন আল্লাহ আমাকে সেটা প্রদান করেছেন এবং এই হাদিসটি হাসান সহি নয় কিন্তু এটাকে আমরা দলিল হিসাবে গ্রহণ করতে পারি কিন্তু এটা পূর্বের হাদিসটির মতো এত শক্তিশালী নয় একই বিষয়ে তৃতীয় আরেকটি হাদিস আমরা দেখতে পাই এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু নাইমে এবং আবু ইয়ালাতে যেখানে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে অমুসলিমদের শিশু সন্তানাদিরা জান্নাতি ব্যক্তিদের খাদেম হবে বা তাদের সেবক হবে সুতরাং তারাও জান্নাতে থাকবে কিন্তু খাদেম হিসেবে এবং উলামাগন বলেছেন যে এই হাদিসটি সহি এখন একই বিষয়ে এই হাদিসগুলোর মধ্যে আলমগন কিভাবে সমন্বয় সাধন করেছেন কিছু বলেছেন সকল শিশুরাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই জান্নাতি। সমগ্র শিশুরাই জান্নাতি এবং এই মতমত প্রদান করেছেন আল জাউজি ইমাম আল নওয়ি এবং আল কুরতুবি রহমাউল্লা আল কর্তুবী তিনি বলেন এই বিষয়টিতে অমুসলিমদের শিশু সন্তানাদি তাদের পরিণতি কী হবে এই বিষয়টিতে রাসুল্লাহ সাল্লাহাম সময়ের ব্যবধানে বিস্তারিত ইলম লাভ করেছেন শুরুতে তিনি বলেছেন যে তারা তাদের পিতাদের সাথে জাহান নামী হবে পরবর্তীতে তিনি বলেছেন যে এই বিষয়টি আমাদের বিচার করার বিষয় নয় যে তাদের পরিণতি কি হবে এবং এরপর তিনি বলেছেন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তারা জান্নাত লাভ করবে ইমাম আল কুতুবাহিম তিনি বলেন এ কারণেই এই বিষয়টিতে আমরা আপাত বিরোধপূর্ণ দলিল দেখতে পাই যেহেতু রাসুল্লাহ সাল্লা সময়ে ব্যবধানে এই বিষয়ে বিস্তারিত ইম লাভ করেছেন এবং এই বিষয়টিতে আরেকটি মতামত হচ্ছে যে আমরা তাদের উপর বিচারক নই আল্লাহ সুতাল তিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি বিচারের দিনে তাদেরকে পরীক্ষা করে দেখবেন এবং এই বিষয়ে আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি কিভাবে আল্লাহ সুতাল্লাহ অন্ধ পাগল এবং বধির ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন এবং এটা হচ্ছে আবু হাসান আল্লাহ শারি তার মত এবং আবু হাসান এটাকে আহলুসব জামা এর অফিশিয়াল অবস্থান বলে বর্ণনা করেছেন এবং ইবনে তাইমিয়া রহমাউল্লাহ এই বিষয়ে তিনিও একমত পোষণ করেছেন সুতরাং আমরাও এই বিষয়টিকে এখানেই ছেড়ে দিতে চাই এই বিষয়ে মতপার্থক্য রয়েছে এবং এটা ইলমে গায়েব বা অদৃশ্যের ইলমের অন্তর্ভুক্ত অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত এবং অবশ্যই আমরা স্মরণ রাখবো আমরা শুধুমাত্র ততটুকু পর্যন্ত কথা বলতে পারি যতটুকু পর্যন্ত আমরা জানি কিন্তু এর বাইরে আমরা কখনোই কথা বলব না জান্নাতের নিচয়তা যে কেউ পেয়েছে এটা আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যতক্ষণ না রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়ে অবগত করেছেন কেননা কোন একজন ব্যক্তিকে জান্নাত কিংবা জাহান নামের পাঠানোর কথা বলে মূলত আমরা নিজেদেরকে আল্লাহর পর্যায়ে তুলে নিচ্ছি যেটা আমরা কখনোই নিজেদের জন্য চাইব না এটা সীমালঙ্ঘনের পর্যায়ে পড়ে যাবে আমরা দেখতে পাই রাসুল্লাহ সালাই তিনি বলেছেন যে কোন একজন ব্যক্তির ভালো আমল তাকে জান্মাতে প্রবেশ করাতে না। সাহাবারা বললেন এমনকি আপনাকেও না ইয়া রাসুল্লাহ বললেন কি আমাকেও নয় যদি না আল্লাহর রহমত এবং অনুগ্রহ আমার উপর বর্ষিত হয় চিন্তা করে দেখুন যদি রাসুল্লাহ সাল্লা মতো একজন ব্যক্তি তিনি বলেন যে তার আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবেনা নিশ্চয় তো দিতে পারে না। যদি না আল্লাহর রহমত এবং অনুগ্রহ আমার উপর বর্ষিত হয় তাহলে আমাদের অবস্থান কি হবে সেটা আমরা নিজেরাই চিন্তা করে দেখতে পারি এবারে আসুন আমরা জেনে নেই রাসুল্লাহ সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি কারা যাদের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তারা জান্নতি ব্যক্তি পুরুষদের মধ্যে থেকে জান্নাতি ব্যক্তিদের সর্দার কারা তীর একটি হাদিসে এসেছে আলী আদিল তাল কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম তাকে বলেছেন আবু বকর এবং ওমর রাদি আল্লাহ তাল্লাহমা তাদের দুইজন সম্পর্কে তিনি আলী রাদি আল্লাহ তাল্লাহকে বলেছেন আবু বকর এবং ওমর উভয়ে বৃদ্ধ বয়সের মৃত্যুকরণকারী মুসলিমদের নেতা বা সর্দার হবেন তারা পূর্ববর্তী উন্মতের লোক হন অথবা পরবর্তী উন্মতের তবে নবী রাসুলগণ ব্যতীত অর্থাৎ রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন আম্বিয়া বা নবী রাসুল ব্যতীত বাকি সমস্ত ব্যক্তিদের মধ্যে হতে জান্নাতীদের মধ্যে আবু বকর এবং ওমর তারা দুজন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং এরপর রাসু উল্লাহ সাল্লাম আলী রাজিউলকে বলেন তুমি তাদেরকে এই কথাটি জানিও না সুতরাং আমরা দেখতে পাচ্ছি ত্রিমেদির এই হাদিস থেকে আমি পরে নবী রাসুল ছাড়া বাকি সমস্ত মানুষের মধ্য হতে আবু অকর এবং ওমর রাজিউল্লাহুতাল হুমা তারা আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি। সৃষ্টিতে আরো একটি বর্ণনা এসেছে রাসুল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে জান্নাতে তরুণদের সর্দার বা তরুণদের নেতা হবে হাসান এবং হোসাইন তারা রাসুল উহ সাল্লামের নাতি এবং আলী বিন আবিত আলী রাজ সন্তান এবং মুসনারে আহমদ একটি হাদিস রয়েছে যেখানে রাসুল্লাহলাম বলেছেন যে একজন ফেরেস্তা রাসুল্লাহ সাল্লামের নিকট আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে এই ফেরেস্তা কখনোই এর আগে তার নিকট আগমন করেননি এবং তিনি শুধুমাত্র এটা বলার জন্য এসেছিলেন যে জান্নাতে যুবকদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি হলেন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাহুমা এখানে একটি বিষয় আমাদের মনে প্রশ্ন রাখতে পারে তাহলে কি জান্নাতে সবাই হবেন কিন্তু বলার কারণ হচ্ছে তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে মৃত্যুবরণ করেছিলেন আর কিছু মানুষকে তরুণ বলার কারণ হচ্ছে তারা অল্প বয়সে যুবক বয়সে মৃত্যুবরণ করেছিলেন নারীদের মধ্য থেকে কারা জান্নাত সর্দার বা সবচেয়ে শ্রেষ্ঠ কারা রসুল মধ্যে ছিলেন এমন একটি পরিস্থিতিতে তিনি বালুর মধ্যে একটি লাঠি দিয়ে চারটি লাইন টানলেন চারটি রেখা টানলেন এবং এরপর উদ্দেশ্যে বললেন তোমরা কি কেউ জানো কেন আমি চারটি লাইন টানলাম সাহাবারা বললেন না ইয়ার সাল্লাই বললেন জান্নাতে নারী মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন চারজন মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিন্দে খোয়াইলিদ ফাতে মোহাম্মদ এবং আসিয়া মুজাহিম কেন রসলাম চারটি লাইন টেনে ছিলেন মনোযোগ আকর্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ কোন বিষয়ে কথা বলার জন্য সবসময় রসিদুল্লাহ সাল্লাম বিভিন্ন নির্দেশনামূলক পদ্ধতি বা টিচিং মেথড অনুসরণ করতেন এটাও ছিল এই ধরনের একটি পদ্ধতি যার মাধ্যমে তিনি তাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি জানতেন এই প্রশ্নের উত্তর তাদের অজানা কেন তিনি বালুতে একটি লাঠি দিয়ে চারটি লাইন টানলেন কিন্তু তিনি তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এটা করেছিলেন এবং এই ধরনের বিভিন্ন পদ্ধতি আকৃষ্ট করার পর বললেন জান্নাতে নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন চারজন মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতিমা বিনতে মুহাম্মদ এবং আসিয়া ইবনে মধ্যে এই যাবৎ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে নারী পৃথিবীর বুকে অবস্থান করেছিলেন তিনি হচ্ছেন কে মারিয়াম ইসা আলাম সম্পর্কে আর যখন ফেরেস্তা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন আর তোমাকে বিশ্ব নারী সমাজের মনোনীত করেছেন পরবর্তী অবস্থানে রয়েছেন এবং আমরা ইব্রাহিল আল্লাহ ইসলামের সেই হাদিসটি সম্পর্কে জানি যেখানে জিব্রাহিল সালাম প্রেরণ করেছিলেন খাদিজারাদি আল্লাহ তাল্লাহার প্রতি তার নিজের পক্ষ থেকে এবং আল্লাহ আল্লা সুফহানহতআর পক্ষ থেকে তিনি নিজে এসে সালাম পথি দিয়েছিলেন তার পক্ষ থেকে এবং আল্লাহ সহ পক্ষ থেকে এবং তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করেছিলেন আমল অনুযায়ী পুরস্কার খাদিজা রাজিউল তাল আহা তিনি মক্কাতে অত্যন্ত অল্প পরিসরের একটি স্থানে বসবাস করতেন এবং এ কারণে আল্লাহ সব তাল্লাহ তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করেছিলেন এবং এছাড়াও আমরা জানি খাদিজা রাজিউল্ল তাল্লা আনহা তিনি অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করেছেন কঠোর পরিস্থিতি মোকাবেলা করেছেন শুধুমাত্র তার সম্পর্কে আল্লাহ মহম্ম কুরআনে উল্লেখ করেছেন এবং আসিয়া সম্পর্কে ফেরাউনের স্ত্রী তার সম্পর্কে বলেছেন আল্লাহাল মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী ফেরাউনের পত্নীর উদাহরণ দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন আসিয়া বিন্দে মুজাহিম পৃথিবীর বুকে ফেরাউনের নির্মিত সবচেয়ে চাকচিক্যময় বিলাসবহুল প্রাসাদে বসবাস করতেন দুনিয়ার বুকে একজন মানুষ যে সমস্ত বস্তুগত বিষয়গুলো আকাঙ্ক্ষা করতে পারে তার সবকিছুই আসিয়ার ছিল কিন্তু তারপরও তিনি বলেছেন ই আল্লাহ আমাকে জান্নাতে একটি প্রাসাদ দান করুন সুফহান আল্লাহ এমন একজন মহিলার কথা আমরা বলছি যাকে দুনিয়ার যাবতীয় বস্তুগত সামগ্রী প্রদান করা হয়েছিল কিন্তু তিনি বলছেন তার এগুলোর কিছুই প্রয়োজন নেই তিনি চেয়েছিলেন জান্নাতে একটি শান্তিময় স্থান এবং আরও চেয়েছিলেন ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে মুক্তি আসিয়ার অবস্থানে যদি আমরা নিজেদেরকে চিন্তা করি আসিয়া সবকিছুই ছিল ক্ষমতা সম্পদ খ্যাতি কিন্তু তিনি এগুলো কিছুই চাইলেন না অথচ বর্তমানের নারীরা কত সামান্য বিনিময়ে নিজেদের দিন দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করে দিচ্ছে এই সম্পদ ক্ষমতা খ্যাতি পাওয়ার জন্য ইতিমধ্যে আমরা চারজন জান্নাতি নারীর কথা উল্লেখ করেছি এবং তারা হচ্ছেন জান্নাতি নারী শুধুমাত্র নন বরং জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ কাজে আসুন দেখি তাদের মধ্যে কি এমন বিষয় ছিল যা তাদেরকে অন্যান্য নারীদের থেকে দান করেছে তারা এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কোন পেশা বেছে নিয়েছিলেন তাদের ক্যারিয়ার কি ছিল যদি আমরা বিশ্লেষণ করি এবং মিল খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব এই চারজন নারীর সর্বোচ্চ মর্যাদার কারণ কোন নির্দিষ্ট পেশার অধীন জীবনধারা নয় যে জীবনধারা বর্তমান যুগের নারীবাদী আন্দোলনের প্রতিকৃতরা তাদের অনুসারীদের জন্য কামনা করেন পছন্দ করেন লক্ষ্য করে দেখুন এই চারজন মহীয়ষী নারীর মধ্যে একটা বিষয়ে খুবই মিল ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নবী আসুলের সাথে সম্পর্কিত ছিলেন তাদের মধ্যে দুইজন সরাসরি আল্লাহ দুজন ক্ষমতাবান পাওয়ারফুল আম্বিয়া আলহিমুসাল্লামকে প্রতিপাদন করেছেন বড় করে তুলেছেন দেখাশোনা করেছেন যত্ন নিয়েছেন অর্থাৎ মায়ের দায়িত্ব পালন করেছেন এবং তারা হলেন মারিয়াম এবং আসিয়া মারিয়াম ঈসা আলহি ইসাল্লামকে লালন পালন করে বড় করে তুলেছেন এবং আসিয়া ফেরাউনের স্ত্রী তিনি মুসা আলহামকে প্রতিপালন করেছেন এবং আমরা দেখতে পাই এটা ছিল তাদের তার্বিয়া বা প্রচেষ্টার একটি ফলাফল যার মাধ্যমে তারা এই পৃথিবীর জন্য ইসা এবং মুসা আলাইহিমুসালাম তাদের মতো মহাপুরুষ তৈরি করেছিলেন এবং এরই ফলাফলস্বরূপ আলো সহ তাদের প্রচেষ্টার ফলাফল হিসেবে তাদেরকে জাননাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারিনী করেছেন তার সৎ কাজে সহযোগিতা করা মানসিকভাবে সমর্থন দেওয়া খাদিজা আনহা তিনি একজন আদর্শ স্ত্রী এর ভূমিকায় সফলতা অর্জন করেছেন ফাতিমা তার এই ধরনের উচ্চ মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে তিনি এক বরকতময় পবিত্র সংসারে বড় হয়েছিলেন কারা ছিলেন তার পিতা এবং মাতা রাসুল উল্লাহ ছিলেন তার পিতা এবং খাদি রাদা ছিলেন তার মা এই দুইজনের সন্তান ছিলেন ফাতিমা রাদা এবং তার এই মর্যাদা লাভের কারণ তিনি তার পিতার সাথে সকল দুঃখ দুর্দশার মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে জীবন অতিবাহিত করেছেন এবং তিনি একজন কন্যা হিসেবে সফলতা অর্জন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এটা রাসুল্লাহ সাল্লা স্লামের জন্য একটি সম্মানজনক বিষয় ছিল কেননা তেন্নাতি নারীদের মধ্যে দুজন সর্বশ্রেষ্ঠ নারী সরাসরি তার সাথে সম্পর্কিত ছিলেন একজন তার স্ত্রী খাতিজা এবং অপরজন তার কন্যা ফাতিমা এবং এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করছি আপনারা আমাদের কথা শুনছেন এবং আপনি যদি সত্যি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আমাদের এই কথাগুলো শোনার পর নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখা দরকার পর্যালোচনা করা দরকার আমাদের জীবনের সত্যিকার অংশ কোথায় আমাদের জীবনের প্রধান অংশ এবং মূল অংশ হচ্ছে আখিরাত দুনিয়া কেবল একটা ওয়েটিং রুমের মতো যেখানে আপনি একসময় ছিলেন না এখন আছেন একদিন থাকবেন না কাজেই যখন আপনি আপনার নিজের জীবনের সফলতা ব্যর্থতা প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির হিসাব করবেন তখন অবশ্যই দাড়ি পাল্লার অপর পাশে আখিরাত তখন অবশ্যই দাড়ি পাল্লার অপর পাশে আখিরাত রাখতে ভুলবেন না এই চারজন নারী তারা দুনিয়ার অবস্থা জাকজমক বিলাসিতা ক্ষমতার দম্ভ মানুষকে দেখানো লোক দেখানো ইত্যাদি কোন কারণে অর্জন করেননি বরং তাদের সফলতার কারণ ছিল তাদেরকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সেই ভূমিকা তারা সফলতার সাথে সম্পাদন করেছেন এবং সৃষ্টিগতভাবে আমরা দেখতে পাই আলোচনা তালা যেভাবে পুরুষদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রদান করেছেন পারদর্শিতা প্রদান করেছেন ঠিক তেমনিভাবে তিনি নারীদেরকেও বিভিন্ন দিকে পারদর্শিতা এবং দক্ষতা প্রদান করেছেন কাজ নারীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাদেরকে যে কাজে দক্ষতা এবং পারদর্শিতা প্রদান করা হয়েছে সেই কাজের মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব এবং অবস্থানকে সুদৃঢ় করবেন নারীরা একটি সম্পূর্ণ প্রজন্ম তৈরি করতে পারেন একটি সম্পূর্ণ জেনারেশনকে তৈরি করতে পারেন একটি শিশু তার মায়ের সাথে দিনের অধিকাংশ সময় কাটায় এই শিশুদেরকে কে গড়ে তুলবে এই শিশুদের গড়ে তোলার মাধ্যমে একটি জেনারেশন গড়ে তোলা এই দায়িত্বে নারীরা নিঃসন্দেহে পুরুষ দিচ্ছে এবং যতদিন পর্যন্ত না এই উম্মার নারীরা এমন একটি জেনারেশন প্রজন্ম যারা এই উম্মাকে সামনের দিকে নিয়ে যাবেন অগ্রগতির প্রতিকৃত হবেন ততক্ষণ পর্যন্ত এই উম্মাহ বর্তমান দুরবস্থা থেকে সামনে এগোতে পারবে না বর্তমান বিশ্বে এই উম্মার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজনগুলোর মধ্যে একটি প্রয়োজন হচ্ছে এমন এক নারী জাতির দরকার যারা এমন একটি প্রজন্ম তৈরি করে দিয়ে যাবেন যাদের মাধ্যমে এই উম্মা গৌরব উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাবে মোসা এবং ইসা তারা ছিলেন দুজন নারীর গর্ভজাত সন্তান যারা তাদেরকে বড় করে চলেছিলেন প্রকৃতপক্ষে আপনি যদি মোসা আলাহি সাল্লামের জীবনী দেখেন লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনি সব সময় বিভিন্ন নারীদের মাধ্যমে সহায়তা প্রাপ্ত হয়েছেন যারা তাকে সহায়তা করেছিলেন এবং মোসা আলাামকে মোসা সালাম হিসেবে তৈরি করেছেন প্রথমত আমরা দেখতে পাই তার মায়ের ভূমিকা পরবর্তীতে তার বোন এবং এরপর ফেরাউনের স্ত্রী এরপর আমরা দেখতে পাই সুয়াইব আলাহ ইসলামের কন্যা দয় এবং সুয়াইব আলাহ ইসলামের সেই কন্যা যিনি তাকে বিয়ে করেছিলেন এবং রাসুল উল্লাহ সাল্লামের জীবনেও আমরা দেখতে পাই তার অবলম্বন ছিলেন তার দুঃখের সাথী ছিলেন দুজন মানুষ যারা তাকে সবসময় ইসলাম প্রচারে সহযোগিতা করেছেন দাওয়াতের কাজে সাহায্য করেছেন মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন তার একজন হচ্ছেন তার স্ত্রী খাদিজা এবং তার চাচা আবু তালিক তারা দুজনেই এক সপ্তাহের ব্যবধানে যখন মৃত্যুবরণ করেছিলেন সেই বছরটা ছিল রাস্তুদুল্লা সাল ইসলামের জন্য অত্যন্ত কষ্টকর একটি বছর এবং আমরা আলোচনা করছিলাম জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের সম্পর্কে আমাদের সমাজের প্রচলিত একটি ধারণা রয়েছে যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধুমাত্র জন কিন্তু প্রকৃতপক্ষে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের সংখ্যা দশ জনের থেকেও বেশি কিন্তু একই সাথে একই হাদিসের একত্রে যে দশজনের নাম এসেছে সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা আসারা তারাকারা বর্ণিত ইসলাম বলেছেন সেই ব্যক্তি সম্পর্কে আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি আজ জুবাইয়ের জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাদ জান্নাতি সঈদ জান্নাতি আবু উবাইদা ইবিন আল জর তিনিও জানাতি এবং আমরা দেখতে পাই আবু মুসা আল আশারি থেকে বর্ণিত তিনি একদিন করলেন আমি আজকে সারাদিন রাসুল্লাহ সাল্লাহামের সাথে কাটাবো তার থেকে পৃথক হবনা তার সাথে একত্রে থাকবো আবু মুসা মসজিদে গিয়ে নবী সাল্লা সাল্লামের খোঁজ নিলেন সাহাবিগন তাকে বললেন তিনি এইদিকে বেরিয়ে গেছেন বের হয়ে গেছেন এবং মূসা বলেন আমিও সেই পথ ধরে তার সন্ধানে গেলাম অনুগমন করলাম এবং তার খোঁজে জিজ্ঞাসাবাদ করতে থাকলাম এবং শেষ পর্যন্ত তিনি আরিষ কুপের কাছে গিয়ে পৌঁছালেন এবং আমি কুয়োর দরজার নিকট গিয়ে বসে পড়লাম দরজাকি খেজুরের শাখা দিয়ে তৈরি করা ছিল এবং রাসুল্লাহ সাল্লাস্লাম সেখানে তার প্রয়োজন সেরে রজু করলেন তখন আমি তার নিকটে গিয়ে দাঁড়ালাম এবং দেখতে পেলাম যে তিনি আরিস কুয়োর কিনারায় বসে বাঁধের মাঝখানে বসে হাঁটু পর্যন্ত পা দুটি কুয়োর ভেতরে ঝুলিয়ে রেখেছেন এবং আমি তাকে সালাম করলাম এবং ফিরে এসে দরজায় বসে রইলাম এবং মনে মনে স্থির করলাম যে আজকে আমি রাসুল্লাহ সাল্লাস্লামের দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করব। অর্থাৎ যদি কেউ রাসুল্লাহ সাল্লাস্লামের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আউমসা প্রথমে অনুমতি নিয়ে আসবেন পরবর্তীতে তারা রাসুদুল্লাহ সাল্লাসলামের সাথে সাক্ষাৎ করবেন যেহেতু রাসুল্লাহিস্লাম একান্ত একান্তভাবে নিজের সময় কাটাচ্ছেন এবং হাজি পরবর্তী অংশ হচ্ছে এই সময় আবু বকর রাজু তিনি এসে দরজায় ধাক্কা দিলেন আবু মুসা বলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বললেন আবু বকর আমি বললাম থামুন আমি আপনার জন্য অনুমতি নিয়ে আসি আমি গিয়ে বললাম ইয়া রাসুল্লাহ আবু বকর ভেতরে আসার অনুমতি যাচ্ছেন তিনি বললেন তাকে ভেতরে আসার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি ফিরে এসে আবু বকরকে বললাম ভেতরে আসুন রাসুল্লাহাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তিনি রাদিউতালেতরে আসলেন এবং তিনিও রাসুলের মত একই ভঙ্গিতে বসলেন এবং তার ডান পাশে বসলেন আবু বলেন এসে দরজার পাশে বসে পড়লাম এবং তিনি চিন্তা করতে লাগলেন আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাইকে অধিকর অবস্থায় রেখে এসেছিলাম এবং তার আমার সাথে একত্রিত হওয়ার কথা ছিল আমি মনে মনে বলতে লাগলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে যেন তাকে এখানে নিয়ে আসেন যেহেতু রাসুল্লাহ সাল্লাম লোকদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করছেন এমন সময় একজন ব্যক্তি লাগলো সালাম প্রেশ করে আর মিয়া রাসুল্লাহ ওমর ইবনুল খাতাব ভেতরে আসার অনুমতি যাচ্ছেন তিনি বললেন তাকে ভেতরে আসার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও আমি এসে তাকে বললাম ভেতরে আসুন রাসুল্লাহ সাল্লাম আপনাকে জাননাতে সুসংবাদ দিচ্ছেন তিনি ভেতরে প্রবেশ করলেন এবং রাসুল্লাহ কুয়োর ভেতরের দিকে পা ধুলিয়ে তিনি অবসে পড়লেন আমি আবার এবং বলতে লাগলাম তাহলে যেন তাকে নিয়ে আসেন এরপর আরেক ব্যক্তি এসে দরজায় করা নাতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম কে তিনি বললেন উসমান ইবনে আফান আমি বললাম থামুন আপনার জন্য অনু তিনি আসি নবী সাল্লাইসাল্লামের খেদম দিকে বিষয়টি জানালাম তিনি বললেন তাকে ভেতরে আসতে বলো এবং তাকে তবে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি ভেতরে আসলেন এবং সে দেখলেন কোর কিনারায় যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আউবকোর এবং ওমর বসেছিলেন একত্রে সেই স্থানটিতে আর খালি জায়গা নেই তাই তিনি নবী সাল্লামের বিপরীত দিকে মুখোমুখি হয়ে অন্য একটি স্থানে বসলেন বলেছিলেন আল্লাহ আপনাকে একটি সম্মানের চাদর বা পরিচ্ছদ দান করবেন এবং লোকের এটা ছিনিয়ে নেওয়ার জন্য আপনার সাথে বিগ্রহে ঝগড়ায় লিপ্ত হবে আপনি কখনোই তাদেরকে সেটা দিবেন না এবং যখন রাসুল্লাহ সাল্লাম উসমানকে এই বিষয়ে বলেছিলেন তখন উসমান জানতেন না যে আসলে এই কথার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাই কি বুঝাতে যাচ্ছিলেন এই সম্মানের চাদর এটা আসলে কি পরবর্তীতে আমরা দেখতে পাই সেই চাদর বা পরিচ্ছদ এটা ছিল খিলাফা খিলাফাফান তিনি উপলব্ধি করতে পেরেছিলেন রাসুল্লাহ সাল্লাম এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে লোকেরা সেই খিলাফা কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আসবে কিন্তু রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন তিনি কখনো যেন সেটা তাদেরকে না প্রদান করেন যখন তিনি সেই পরিস্থিতিতে উপনীত হলেন তখন তিনি সেই কথাটিকে পরিপূর্ণভাবে বুঝতে পারলেন এবং খিলাফত ছেড়ে দিতে অস্বীকৃতি জানালেন এবং তিনি একই সাথে এটাও বলেছিলেন যে এই বিভক্তি ঠেকিয়ে রাখার জন্য তিনি এক ফোটা রক্তপাতও ঘটাতে চান না সাহাবাদের মধ্যে অনেক তরুণ সাহাবি ছিলেন যারা তাকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন যাদের মধ্যে ছিলেন আল হাসান এবং হুসাইন রাজিউলানহমা কিন্তু উসমান তিনি কখনই চাননি যে তার জন্য এক ফোটা রক্তপাত শুরু হোক পরবর্তী ঘটনা আমরা জানি খারেজিরা তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে এবং উসমান রাজিকে শহীদ করে দেয় এবং এমন একটি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন যখন তিনি কুরআন করছিলেন এবং মুসহাফের উপর তার রক্ত ছড়িয়ে পড়ে মুসা তিনি বলেন তিনি ঠিক সেভাবেই বর্ণনা করেছেন যেভাবে কুয়োর কিনারায় তাদের বসার অবস্থান ছিল রাসুল্লাহ সৌলা ইসলাম বসেছিলেন কুয়র কিনারায় আবু বকর এবং ওমর তার দুই পাশে ছিলেন এবং উসমান একটু দূরে এবং ওসমান ছিলেন একটু দূরে উল্টো পাশে মুখোমুখি অবস্থানে কারণ সেখানে রাসুদুল্লাহ সাল্লু ইসলামের পাশে বসার মতো যথেষ্ট জায়গার অভাব ছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই রাসুদুল্লাহ সাল্লু ইসলাম আবু বকর এবং ওমর তারা আইসার দিল্তার গৃহে সমাহিত হয়েছেন কিন্তু ওসমান বাকিতে সমাহিত হয়েছেন যা একটু দূরে অবস্থিত এবং আসুন আরও জেনে নেই অন্যান্য যাদেরকে জান্নদের সুসংবাদ প্রদান করা হয়েছিল তাদের মধ্যে আছেন হামজা রাদিয়াল সাল্লা বলেছেন শহীদদের নেতা বা সর্দার সুহাদা তিনি হচ্ছেন হামজা রাদি আল্লাহ এবং এর মাধ্যমে তিনি জান্নাতের সর্বোচ্চ স্থানের একজন বাসিন্দা দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি জাফর ইবিন আবি তালিব রাদি আল্লাহ তাল্লাহ মিজিতে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা বলেছেন আমি জাফর ইবিন আবি তালিবকে দেখেছি আমরা দেখতে পাইহ তিনি রোমানদের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল সেই বাহিনীর একজন সেনাপতি ছিলেন এবং তিনি যুদ্ধের পতাকা যুদ্ধের ব্যানার তার নিজের হাতে বহন করছিলেন এবং তার দুইটি বাহুকে শত্রু সৈন্যরা এসে কর্তন করে নেয় এবং তখন তিনি সেই যুদ্ধের পতাকা ইসলামের পতাকাকে তার বুকের উপর বহন করছিলেন এবং এই রকম একটি অবস্থায় তিনি শাহাদ বরণ করেছিলেন যেহেতু শহীদ হওয়ার সময় তার দুইটি বাহু শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল সেই কারণে আল্লা সুবহান হ তালা তার দুই বাহুকে পাখা দ্বারা পরিবর্তন করে দিয়েছেন তৃতীয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন ব্যক্তির কথা আমরা জানতে পারি তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহিত একটি হাদিসে রয়েছে যখন ইবনে জাবাল রাজি আল্লাহ আনহু তিনি মৃত্যুসজ্জায় মরণাপন্ন একটি অবস্থায় ছিলেন মুওয়াজ ইবনে জাবাল আমরা তার সম্পর্কে জানি তিনি একজন আলীম ছিলেন এবং তখন তার একজন ছাত্র তাকে বললেন আমাদেরকে একটি উপদেশ দিন আনহু তিনি বলেন ইলম বা জ্ঞান তার নিজের স্থানেই রয়েছে ইলম তার সীয় স্থানেই রয়েছে তুমি যদি এটাকে পাওয়ার আকাঙ্ক্ষা করো ইচ্ছা করো তাহলে তুমি অবশ্যই তাকে পাবে তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তার অর্থ হচ্ছে যে ইলম কখনো করবে না তিনি একজন আলেম ছিলেন এবং তিনি বললেন তার ছাত্র যখন তার কাছে উপদেশ চাইল তিনি বললেন ইলম বা জ্ঞান কখনো মৃত্যুবরণ করবে না কিংবা অদৃশ্য হবে না মুছে যাবে না তারপর তিনি বলেন যদি তুমি ইলম অর্জন করতে চাও তাহলে চারজন ব্যক্তির কাছে যাও আবু দারদা সালমান আল ফার্সি আবদুল্লা ইবনে মাসুদ এবং আবদুল্লাহ ইবনে সালাম আবদুল্লা ইবনে সালাম ছিলেন একজন ইহুদি একজন ইহুদি আলেম যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এবং মুওয়াজ ইবিন জওয়াল রাজিউত লু তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তিনি হলেন জান্নাতবাসী দশম ব্যক্তি এবং এখানে এই হাজিসটিতে আমরা বলছি যে তিনি দশম ব্যক্তি হিসেবে জান্নথে প্রবেশ করবেন বরং এর দ্বারা এখানে বোঝানো হয়েছে যে তিনি সবার আগে জন্নতে প্রবেশকৃতদের মধ্যে একজন ব্যক্তি আবদুল্লাহ ইবনে সালাম আবদুল্লা ইবিনিসাল্লাম ছিলেন মদিনার প্রধান ইহুদি ধর্মযাজক এবং তিনি তাওরাতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই আগমন সম্পর্কে বর্ণনা তিনি জানতেন এবং যখন রাসুল্লাহ সাল্লাই তিনি মদিনায় আসলেন হিজরতের মাধ্যমে তিনি তাকে চিনতে পারলেন আব্দুল্লাবিনাম তিনি তাকে চিনতে পারলেন এবং রাসুল্লাই উপর ইমান আনেন চতুর্থ জাইদ ইবিনা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একজন তরুণীকে দেখলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কার সহধর্মিনী সে জবাব দিল হারিসা ছিলেন আরেকজন ব্যক্তি যিনি আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম জান্নাতে জাইদ ইবিন আমর আমরা আরেকজন সাহেবের নাম জানছি যিনি জান্নাতের সুসংবাদ তিনি হচ্ছেন জাইদ ইবিনাম আইসাহাকে বলছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম জান্নাতে জাইদ ইব আমরের দুইটি স্থান ছিল জাইদ ইবুল ইব নোফাইল তিনি রাসুল্লাহ সাল্লামের লাভের পূর্বে মৃত্যুবরণ করেছিলেন রাসুল্লাহ সাল্লু ইসলামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল জান্নাতে জাইদ তিনি ইব্রাহিমের দিন তাওহিদ প্রচারে নিয়োজিত ছিলেন তিনি ছিলেন হকের উপর অটল অবিচল থাকার এক অসাধারণ উদাহরণ তিনি কখনোই কোন মূর্তি উপাসনা করেননি তিনি মানুষদেরকে দেওয়া করতেন এবং বলতেন যে এই মূর্তিগুলো তোমাদের রব নয় তোমাদের প্রভু নয় তোমরা বিভ্রান্ত হয়েছ তোমাদের উচিত আল্লাহ ইবাদত করা এবং তিনি মক্কার মসজিদদের জবাইকৃত মাংস যেগুলোকে বিভিন্ন মূর্তির নামে উৎসর্গ করা হতো কখনোই তিনি সেই মাংস গ্রহণ করতেন না এবং তিনি বলতেন যে যে আল্লাহ এই সকল মেশদেরকে খাদ্য প্রদান করেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেন কিন্তু তোমরা যখন তাদেরকে জবাই করো এই মূর্তিগুলোর নাম নিয়ে তাদের জন্য তুমি জবাই করো এবং তিনি কখনো এই ধরনের পশুর মাংস ভক্ষণ করতেন না যেগুলো করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং তিনি তার সহজাত ধর্ম বা স্বভাব ধর্ম থেকে এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছিলেন এবং যে জান্নাতে ইদের দুইটি স্থান ছিল ছয় নম্বরে আমরা আরেকজন সাহাবির কথা জানছি হারিস এ বেনুমান রসুলাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং তিলাওয়াত শ্রবণ করলাম জিজ্ঞাসা করলাম কে সেই ব্যক্তি যিনি কুড়ান করছেন তারা বললেন হারি সাহেব এবং হচ্ছেন বিলাল রাজি রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং কিছু একটা আওয়াজ শুনলাম অর্থাৎ তিনি কারো একজন হেঁটে বেড়ানোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহাম তিনি জিজ্ঞাসা করলেন কে ইবাহাম বললেন ইনি হচ্ছেন বিলাল মুহাসম যিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার উদারতা এবং তার মহত্বের জন্য এবং তিনি মদিনার সবচেয়ে উৎকৃষ্ট ভূমি হয়রাত করেছিলেন আরো বেশ কিছু হাদিস রয়েছে যেখানে অন্যান্য সাহাবিদের সম্পর্কে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাই জানিয়ে দিয়েছেন তারা জান্নাতই এবং তাদের মধ্যে রয়েছেন আম্মার ইবনি সালমান ফারেসি ওকাসা ইবনি আবি মহান প্রমুখ তাদের সকলের উপর রাজি হয়ে যান দেখতে পাচ্ছি সাহাবাগণ তারা দলগতভাবে বা এজ এ গ্রুপ তারা জান্মাতদের সুসংবাদ লাভ করেছেন দলগতভাবে জান্মাতের সুসংবাদ লাভ একটা গ্রুপ হিসেবে বা দল হিসেবে যারা জান্মাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন বদরযুদ্ধে এবং হুদাইবিয়া সন্ধির পূর্বে তিনি বলেন বলেছেন বদরের যুদ্ধে এবং হুদায় সন্ধিতে যুদ্ধে এবং হুদাইবি সন্ধিতেম হবে না আরো রয়েছেন মুহাজির সাহাবিগণ মক্কা থেকে মদিনায় হিজরতকারী সাহাবিগণ তাদের সম্পর্কে রাসুল্লাহ সবচেয়ে ভালো জানেন তখন তিনি বললেন মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা কিয়ামতের দিন জান্নাতে দরজায় আসবে আর তাদের জন্য দরজা খুলে যাবে জান্নাতের প্রহরী দ্বাররক্ষী তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের হিসাব নিকাশ হয়ে গেছে তখন তারা বলবেন কিসের হিসাব যখন আমরা মৃত্যুবরণ করেছি তখন আমাদের কাঁধে তরবারি আল্লাহর পথে ছিল আল্লাহর জন্য জিহাদ্রত অবস্থায় ছিলাম আল্লাহর জন্য আমাদের জীবনে আমরা তরবারিগুলোকে কাঁধে বহন করছিলাম এবং এই ধরনের একটি অবস্থায় আমরা মৃত্যুবরণ করেছি আমাদের কিসের হিসাব তখন জানাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে এবং তারা বছর পূর্বে সেখানে প্রবেশ করবেন এবং আনন্দের মধ্যে অবস্থান করতে থাকবেন এবং মুহাজির এবং আনসার সাহাবিদের সম্পর্কে আমরা দেখতে পাই তাদের এই সফলতা জন্নত সংবাদ সাধারণভাবে কুরআনে উল্লেখ করা হয়েছে তিনি বলছেন وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأنهار خالدين فِيهَا خَالِدِينَ فِيهَا أَبَدًا আর যারা সর্বপ্রথম হিজরতকারী এবং আনসারদের মধ্যে পুরাতন এবং যারা তাদেরকে অনুসরণ করেছে আল্লাহ সেই সমস্ত লোকেদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত ছর্ণাসমূহ সেখানে তারা থাকবেন চিরকাল এবং এটাই হচ্ছে মহান সফলতা মহান কৃতকার্যতা সবচেয়ে বড় সাফল্য এতক্ষণ আমরা জান্নাতের সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে জানলাম এবং আমাদের আলোচনা আরো বেশ কিছু সময় ধরে আমরা ইনশাল করব এবং শেষ করার আগে জান্নাত সংশ্লিষ্ট সর্বশেষ কিছু কথা কিছু স্মরণিকা আমরা উল্লেখ করতে চাই জান্নাত আমাদের কর্মফলের বিনিময় মূল্য নয় আমাদেরকে কর্মফল শুরু জান্নাত কোন করা হবে না আমরা যতই আল্লাহ ইবাদত করি না কেন একটা মুহূর্তের জন্য আমাদের এই ইবাদত জানাতে নিয়ে যাওয়ার জন্য যোগ্য নয় এবং একটি ঘটনা রয়েছে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে এই ঘটনাটির অথেন্টিসিটি বা সত্যতা কতটুকু যেহেতু এটি একটি ইসরায়েলি রবায়াত যেহেতু এটি একটি ইসরায়েলি বর্ণনা আমরা একে সত্যও বলব না মিথ্যাও বলব না তবে ঘটনাটি বেশ শিক্ষণীয় এবং ঘটনাটি হচ্ছে বনে ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যে বহু বৎসর যাবত আল্লাহর ইবাদতে মগ্ন ছিল শেষ বিচারের দিন তার সামনে পাহার পরিমাণ তার নেক উপস্থাপন করা হবে ফেরা তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি তোমার নেক আমলের বিনিময়ে জাননাতে প্রবেশ করতে চাও নাকি আল্লাহর রহমতের কারণে প্রবেশ করতে চাও তখন সে ব্যক্তি তার নিজের ভালো আমল নেক আমলের দিকে তাকাবে পাহার পরিমাণ নেক আমল সেদিকে তাকিয়ে সে বলবে আমি আমার নিজের কৃত আমলের প্রতিদান স্বরূপ জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ তখন হুকুম করবেন ওই লোকটির নেক আমলকে পাহাড় পরিমাণ নেক আমলকে মিজানের এক পাল্লায় রাখার জন্য এবং অপর পাল্লায় আল্লাহর রহমতকে স্থাপন করতে যখনই আল্লাহর রহমতকে মিজানের একটি পাল্লায় স্থাপন করা হবে মুহূর্তের মধ্যে লোকটির পর্বত পরিমাণ পাহাড় সম নেক আমল বাতাসে উড়ে যাবে এবং যে রহমতের দৃষ্টির মাধ্যমে আল্লাহ মহাতাল আমাদেরকে ঘিরে রেখেছেন সেটা ওই লোকটির সারা জীবনের নেক আমলের থেকে অনেক বেশি মূল্যবান লোকটি ধারণা করেছিল সে আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু যদি আমরা চিন্তা করি একজন মানুষ হিসেবে কখনো কি সে গুনাহ করেনি কখনো কি সে বিশ্রাম নেয়নি কখনো কি তার উত্থান পতন হয়নি যদিও সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে আলোচনা মহতাল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এরপরও নিঃসন্দেহে চব্বিশ ঘন্টা সে আল্লাহর রহমতে পরিবেশটিত ছিল নিশ্চয়ই সে প্রতিদিন চব্বিশ ঘণ্টা ইবাদ কাটিয়ে দেয়নি এবং একই সাথে আলোচনার বিভিন্ন নিয়ামত তার প্রতি ছিল তার কর্ণ মন সুস্বাস্থ্য সম্পদ ইত্যাদি এবং এ কারণে আমরা দেখতে পাই রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে তার নিজের আমলও তাকে জান্মাতে প্রবেশের নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারবে না এবং হাদিস ট্রিবুখারীতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই তার নিজের ব্যাপারে বলেছেন তার নিজের আমলও তাকে জান্মাতে প্রবেশে নিশ্চয়তা দিতে পারবে না তাহলে আমাদের কৃত আমলের ভূমিকা কি এটা নির্ধারণ করবে আমরা জান্নাতের কোন স্থানে হব। এবং এটা আমরা যত বেশি সম্ভব ভালো কাজ নেক আমল করার চেষ্টা চালিয়ে যাব এবং জান্নাত সংশ্লিষ্ট খুঁটি কয়েকটি বিষয় যার মধ্যে এখন আমরা জানব আমাদের দৈহিক আকৃতি জান্নাতিদের বয়স ঘুম ইত্যাদি জান্নাতের যারা অবস্থান করবে সেই সমস্ত জান্নাতি ব্যক্তিদের দৈহিক গঠন কেমন হবে কাস্লা বলেছেন আল্লাহ প্রায় ষাট বিঘত মিটার উচ্চতা সম্পন্ন আদম সরাসরি নিজ হাতে সৃষ্টি করেছেন পূর্ণ আকৃতিতে সুতরাং জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সবার আকার আকৃতি হবে আদম আলাহ ইসলামে নেয় এবং আদম সৃষ্টির পরবর্তীতে তার থেকেই সমস্ত সন্তান সন্ততিরা সৃষ্টি হয়েছেন তথা মানবজাতির আকৃতি সৃষ্টি হয়েছে এবং কালের আবর্তে মানুষের আকৃতি ছোট হয়ে বর্তমান অবস্থায় এসেছে যখন আবাস আলম আল ইসলামকে সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন প্রায় ষাট বিক্ষোভ বা ৩০ মিটার উচ্চতা সম্পন্ন এবং জান্নাত ব্যক্তিদের আকৃতি হবে অনুরূপ জানিদের বয়স তিন বর্ণিত একটি হারিস জানতে পারি যে জান্নতে যারা প্রবেশ করবে তাদের সবার বয়স হবে ৩৩ বছর এবং জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন ঘুম মৃত্যুর ভাই বা মৃত্যুর ভাতৃস্বরূপ এবং জান্নাতি ব্যক্তিরা কখনো ঘুমাবে না সেখানে থাকবে বিরামহীন আনন্দ এবং যার কারণে কে সেখানে ঘুমাতে চাইবে যার কোনো প্রয়োজনই আমাদের হবে না এবং এই জান্নাত এটা আমাদের কল্পনার বাইরে একটি স্থান যা নিয়ে আমরা আলোচনা করছি যার সম্পর্কে আমরা জানছি কথা বলছি সেই জান্নাত এমন একটি স্থান যেটা আমাদের কল্পনার বাইরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সেখানে এমন সব নিয়ামত থাকবে যা কোন মানব চক্ষু কখনো দেখেনি কোন কান কখনো শুনেনি এবং কোন হৃদয় কখনোই উপলব্ধি করতে পারবেনা এবং এই হারিস্ফিতে রাসুল্লাহ সাল্লাই তিনি জানার সম্পর্কে বর্ণনা করেন এবং পরবর্তী তিনি বলেন তোমাদের চিন্তা শক্তি তোমাদের চিন্তার পরিধি এটা এই দুনিয়াতেই সীমাবদ্ধ বিষয়টি অনেকটি এরকম যদি আপনি একজন জন্মান্ধ ব্যক্তিকে আপনি তাকে যতই বলেন না কেন দুধের রং সাদা একজন জন্মান্ধ ব্যক্তিকে আপনি বলছেন দুধের রং সাদা কিন্তু সাদা কেমন কি জিনিস সেটা সে কখনই বুঝতে পারবে না যতক্ষণ না নিজের চোখে সে তাকে দেখতে পাচ্ছে একইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত নিজের চোখে জান্নাত না দেখতে পাচ্ছি আমরা কিছুতেই এর সামান্য টুকু কল্পনা করতে পারব না এরপর আমাদেরকে বুঝানোর জন্য বিভিন্ন উদাহরণ উপমাপ করেছেন যেন আমরা এই জান্নাতকে পাওয়ার জন্য আগ্রহী হই এবং শেষ পর্যন্ত নিজেরাই সেখানে গিয়ে দেখতে সক্ষম হই আসলে জান্নাত কেমন এবং আল্লাহ মোহামতাল আমাদের সবাইকে জান্নাতবাসীদের মধ্যে কবুল করে নেন আমিন উদাহরণের মাধ্যমে ইনশাল আমরা বুঝতে সক্ষম আমাদের কল্পনার বাইরে একবার বেশ কিছু গবেষক নৃতত্ত্ববিদ তারা একটি আদিম আদিবাসী মানুষদের কাছে গেলেন এবং সেই এলাকাটি ছিল গরম জলবায়ু বেষ্টিত একটি এলাকা কাজেই সেখানকার বাসিন্দারা তারা কখনো জীবনে বরফ বা তুষারপাত দেখেনি সেই গবেষক নৃতত্ত্ববিদ সেই এলাকার আদিবাসী লোকদেরকে তুসারপাত কিভাবে হয় তুসারপাত কি ধরনের বরফ কেমন ইত্যাদি বর্ণনা দিতে লাগলেন এবং তাদের এলাকার যে সমস্ত পরিবেশে যে সমস্ত বস্তু বিদ্যমান ছিল সেগুলোর উদাহরণের মাধ্যমে তাদেরকে বুঝাতে লাগলেন তুষারপাত কিভাবে হয় এরপর একটা সময় তাদের সামনে বাস্তব তুষার দেখানো হল স্নো দেখানো হলো কিন্তু তারা এত বর্ণনার পর এত কিছুর পরও বাস্তবে যখন সেটাকে দেখল তার সাথে বর্ণনাকে মিলাতে পারল না তারা চিনতে পারল না ঠিক তেমনিভাবে চাননাতে প্রবেশ করা ছাড়া জান্নাতে প্রবেশ করা না পর্যন্ত আমরা কখনোই জান্নাতের বাস্তব স্বরূপ উপলব্ধি করতে পারব না আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি এবং বিশাল রাজ্য দেখতে পাবেন আল্লাহর অসীম দানের কারণে আমরা হব একজন বাদশাহের মতো রাজার মতো এবং আমাদের বনেরা ইনশাআল্লা তারা হবেন রানীর মতো আল্লাহ সুহাম এবং সব শেষে জান্নাত এবং দুনিয়ার মধ্যে আমরা একটি তুলনামূলক আলোচনা করতে চাই জান্নাত বনাম দুনিয়া আল্লাহ সোহাম্ম রাসুল মোহাম্মদ সালিসাল্লামকে বলেছেন আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিবের সৌন্দর্য স্বরূপ করবেন বলছেন আপনি যেন কখনো এই পার্থিবনের প্রতি দৃষ্টি প্রদান না করেন বরং আপনার পালন কর্তার দেওয়ার রিজিক উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী রাসুদুল্লাহাম তিনি ছিলেন দরিদ্র মোহাম্মতোলা তাকে বলেছেন তিনি যেন কখনো অন্যান্য মানুষদেরকে যে সম্পদ এবং বিলাসের সামগ্রী দেওয়া হয়েছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত না করেন তাদের অট্টালিকা বাগান সম্পদের দিকে তিনি যেন কখনো না থাকান কারণ আল্লাহর নিকট যা রয়েছে নিঃসন্দেহে সেটা অধিকতর উত্তম ও আমরা দেখতে পাই বর্তমানে মানুষদের মধ্যে যারা বৃত্তশালী তাদের বৃত্ত এবং প্রাচুর্য দেখে আমরাও সেগুলোকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা অনুভব করি এবং আমরা সেগুলোকে পাওয়ার জন্য যা যা করণীয় সারা জীবন সেই প্রচেষ্টাতে নিজেদের সমস্ত পরিশ্রমকে আমরা ব্যয় করি আমেরিকাতে একটি প্রোগ্রাম আছে যেখানে টিভি অনুষ্ঠান যেখানে আপনাকে দেখানো হবে বিভিন্ন বিখ্যাত এবং সম্পদশালী ধনাঢ়্য ব্যক্তিদের বিশাল প্রাসাদ তারা কীভাবে জীবনযাপন করেন তাদের বহুল বাড়ি ইত্যাদি আপনাকে দেখানো হবে এবং বর্তমানে এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে যেখানে ধনাঢ্য বিত্তশালী ব্যক্তিদের জীবন তাদের বিলাসিতা ইত্যাদিকে হাইলাইট করে দেখানো হয় টেলিভিশনে এবং একজন মুসলিম হিসেবে আমাদের এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকা উচিত আমরা যেন আমাদের অন্তরগুলোকে এই দুনিয়ার ভোগাসিতা প্রাচুর্যের প্রতি আকৃষ্ট না করে ফেলি আমরা আমাদের অন্তর্কে দুনিয়ার মোহে আকৃষ্ট করতে চায় না আমরা আখিরাতের উত্তম প্রতিদান পেতে চাই সবশেষে এখন আমরা কিছু তুলনামূলক আলোচনা করব এই দুনিয়ার সাথে আখিরাতের কয়েকটি বিষয়ে তুলনামূলক চিত্র বা কন্ট্রাস্ট আমরা তুলে ধরছি ইনশাল এবং যে চারটি বিষয়ে আমরা কথা বলতে চাই সেগুলো হচ্ছে এক নম্বর কোয়ান্টিটি বা সংখ্যাগত পরিমাণ দুই নাম্বার কোয়ালিটি বা গুণগত পরিমাণ চারটি বিষয়ের কারণে এক নম্বরে আমরা বলেছি পরিমাণ বা কোয়ান্টিটি বা প্রাচুর্যের কথা জান্নাতের সবকিছুর প্রাচুর্য নূনতম দুনিয়ার দশগুণ পায়ের থেকেও বেশি আল্লাহ বলে আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণও খর্ব করা হবে না কালিল শব্দটিকে এখানে সামান্য বা সীমিত হিসেবে অনুবাদ করা হয়েছে পার্থিব ফায়দা সীমিত কিন্তু এখানে যেটা বলা হচ্ছে তার মূল অর্থ হচ্ছে যে এটা পরিমাণে খুবই সামান্য বা খুবই অল্প নগণ্য পরিমাণ আল্লাহ জান্নাতে যা রেখেছেন সেটা অনেক অনেক ব্যাপক সবার শেষে সর্বশেষ ব্যক্তি হিসেবে যে জান্নাতে প্রবেশ করবে তার কাছে এই দুনিয়ার দশ গুণ পরিমাণ সম্পদ থাকবে দ্বিতীয় বিষয় যে কারণে জান্নাত দুনিয়ার থেকে বহুগুণে উত্তম সেটা হচ্ছে গুণগত মান বা কোয়ালিটি পুখারিতে বর্ণিত একটি হারিস আমরা জানতে পাই রাসুল্লা সাল্লা বলেছেন জান্নাতের একটি চাবুক পরিমাণ জায়গার মূল্য হবে পুরো দুনিয়া এবং এর মধ্যে অবস্থিত যাবতীয় সামগ্রী চেয়ে উত্তম একটা চাবুক পরিমাণ স্থান সমগ্র দুনিয়ার থেকে উত্তম একটা চাবুক কতটুকু স্থান দখল করে সর্বোচ্চ এক ইঞ্চি বা এক ফুট পরিমাণ স্থান দখল করতে পারবে সুতরাং অতটুকু জায়গার মালিক যদি আপনি জাননাতে হতে পারেন সেটার মূল্য এই সমগ্র দুনিয়ার থেকেও বেশি এবং জান্নাতের ক্ষেত্রে আমরা বলেছি জান্নাতের বিশালতা এত বেশি হবে যার ক্ষেত্রে আরো বলেছেন আল্লাহর কসম দুনিয়ার সাথে আখিরাদের তুলনা এরকম যখন তোমাদের কেউ একজন সমুদ্রের পানিতে তার আঙ্গুল ডুবিয়ে সেটাকে বের করার পর যে সামান্য পানিটুকু লেগে থাকে কোন একজন ব্যক্তি সমুদ্রের পানিতে তার আঙ্গুল ডুবানোর পর বের করে আনলে যতটুকু পানি সামান্য পানি লেগে থাকে দুনিয়ার সাথে আখিরাতের তুলনায় সেই রকম দুনিয়া আখিরাতের নিকট এতটুকুই নগণ্য দুনিয়া আখিরাতের নিকট এক ফোঁটা পানির মতো এর থেকেও নগণ্য এবং আমরা সেই এক ফোটা পানির জন্য নিজেদের মধ্যে সম্পদের জন্য দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এত এত যুদ্ধ বিগ্রহ হানাহানি এবং বিশৃঙ্খলা এই এক ফোঁটা পানি এক সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির জন্য আমরা আমাদের দিনকে অবহেলা করছি দুনিয়াকে নষ্ট করছি আখিরাতকে ধ্বংস করছি একটি সাধারণ উদাহরণ যদি আমরা চিন্তা করি যদি ঘোষণা দেওয়া হয় আপনার নিকটস্থ মসজিদ থেকে প্রতিদিন ভোরে ফজরের সালাতে আসার জন্য আপনাকে নগদ পাঁচশো টাকা করে দেওয়া হবে যদি কোন একটি এলাকায় এই ঘোষণা দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে প্রতিটি এলাকার মসজিদ ফজরের সালাতে লোকে লোকারণ্য হয়ে যেত আমরা কি ভেবে দেখতে পারি না এই সামান্য পাঁচশো টাকা এটা কি জানানের থেকে বেশি দামি এই সামান্য পাঁচশো টাকা এই ঘোষণা যেটা একটা মসজিদকে লোকারণ্য করে দাঁড়িয়ে যথেষ্ট এই সামান্য পাঁচশো টাকা এটা কি জানানের থেকেও বেশি দামি আসলে আমরা ভুল জিনিসের পেছনে ছুটছি আমরা ভুল জিনিসের দাম কষাকষি করছি আমাদের জীবন আমাদের পরিশ্রম আমরা ভুল কাজে ব্যয় করছি রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দারিদ্রের ভয় করি না আমার দুশ্চিন্তা হলো তোমরা সম্পদশালী হবে আর যখন তোমরা সম্পদশালী হবে তখন তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে পূর্ববর্তী জাতির মতো এবং এটা তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেভাবে তাদেরকে ধ্বংস করবে নাতে সবকিছু পবিত্র অপরদিকে দুনিয়ার সবকিছু কলুষিত দূষিত দুনিয়ার সবকিছুই পঙ্কিল নাপাক যুক্ত এমনকি যেটাকে আপনি সবচেয়ে বেশি আনন্দদায়ক বলে মনে করছেন সেটাও দুনিয়াতে অ্যাপসোলুট বা চূড়ান্ত আনন্দ চূড়ান্ত তৃপ্তি বলে কিছু নেই দুনিয়ার সবকিছুরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা ত্রুটি রয়েছে পার্শ্ব রয়েছে দুনিয়ার কোন একটি বিষয় সম্পূর্ণরূপে বিশুদ্ধ নয় চলুন দেখা যায় কিছু বিষয় যেগুলোকে আমরা দুনিয়াতে মনে করি উদাহরণস্বরূপ খাদ্যের কথাই ধরুন এক মুহূর্তের জন্য আপনি ভাবুন যে আপনার খাদ্য যেখানে হজম হচ্ছে আপনার পরিবাকতন্ত্র এটা আপনার জন্য স্বচ্ছ উন্মুক্ত করে দেওয়া হল আপনি দেখতে পাচ্ছেন একবার খাবার মুখে প্রবেশ করার পর কিভাবে সেটা যায়। আপনি দেখছেন যে আপনার মুখে খাবারের সাথে লালা মিশ্রিত হচ্ছে রং পরিবর্তন হয়ে যাচ্ছে এমনকি আপনার পেটের মধ্যে গিয়ে বিভিন্ন রকম তরলের সাথে মিশ্রিত হচ্ছে কেমন হতো যদি আপনি সেই খাবারের গন্ধ পান তখন একজন মানুষের বধহজম হয় তখন এই বাজে গন্ধের ব্যাপারটা আমরা বুঝতে পারি এবং পুরো পরিপাকিয়া দেখার পর কিভাবে একজন মানুষ এই আনন্দদায়ক উৎস খাদ্য এটাকে কীভাবে গ্রহণ করছে এ পুরো পরিপ্রাকিয়া যদি এভাবে মানুষ দেখতে পেত আমার মনে হয় না যে পরবর্তীতে আপনি কখনোই একসাথে অনেক মানুষের সাথে খাওয়ার চিন্তা করতেন এরপরও আমরা খাবার ভালোবাসি যদিও আভ্যন্তরীণভাবে এটা অত্যন্ত একটি প্রক্রিয়া। যেমন সহজ আরেকটি উদাহরণ আমরা দেখতে পাই অনেকেই আনুবীক্ষণিক যন্ত্রে মাইক্রোস্কোপে দই দইয়ের উপরে দেখার পর কিভাবে তার উপর জীবাণু ঘুরে বেড়াচ্ছে এটা দেখার পর চিরদিনের জন্য অনেকে এই দই খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন অথচ বাহ্যিকভাবে এটা খুবই সুস্বাদু একটি খাবার এবং আমরা যদি ছবি কল্পনা না করে চিন্তা করতে পারি মানুষের প্রজনন পদ্ধতির কথা চিন্তা করতে পারি শুধুমাত্র এই পদ্ধতিটা একবার ভাবুন যদি আলসমহতালা নারী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে না দিতেন তাহলে কেউই এই ধরনের প্রক্রিয়ায় অংশ নিতে চাইত না এবং পুরো ব্যাপারটাই হতো নিধারণ ব্রিটিশ নাময় যদি না এর জন্য তীব্র আকর্ষণ আলস মহাতালা সৃষ্টি করে দিতেন এবং ইবনুল জাভি রাহিম তিনি চুম্বং সম্পর্কে চিন্তা করতে গিয়ে বলেছেন যদি একজন মানুষ এটা সম্পর্কে পরিপূর্ণভাবে চিন্তা করত তারা কখনোই তা করত না সুতরাং মূলত এটাই হচ্ছে দুনিয়া দুনিয়ার সবকিছু মুখোশে ঢাকা। যখন আপনি বাইরের আবরণটা খুলে ফেলবেন তখন দেখতে পারবেন ভেতরে কত জঘন্য কত বৃহৎস দুনিয়াতেও রয়েছে এবং আখিরাতেও আছে এমন চারটি উপাদানের মধ্যে একটা তুলনা করে দাঁড় সেই চারটি বিষয় হচ্ছে মদ পানি দুধ এবং মধু মদ দুনিয়ার মদ বিশুদ্ধ নয় তাতে নানা রকম ক্ষতিকর উপাদান মিশ্রিত থাকে অপরদিকে মদ সম্পর্কে তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতাল পানি যদি কোন একটি স্থানে দীর্ঘ সময়ের জন্য বদ্ধ অবস্থায় থাকে আটকে থাকে তাহলে সেখানে শেওলা বা শৈবাল জন্মায় আল্লাহ বলছেন জান্নাতের পানি অদূষণীয় কখনোই তাতে শেওলা পড়বে না দুধ ফ্রিজের বাইরে গরমের মধ্যে আপনি যদি কিছু সময়ের জন্য দুধ রাখেন সেটা নষ্ট হয়ে যাবে এবং তেত হয়ে পড়বে আল্লাহ মহান্তোল্লা বলছেন জান্নাতের দুধ কখনোই পরিবর্তিত হবে না স্বাদে না গন্ধে মধু মধুর একটা সমস্যা হচ্ছে যেটাকে বিশোধন করা খুবই কষ্টকর কাজ বিশুদ্ধ করা বিশুদ্ধ মধু বের করে নিয়ে আসা খুবই পরিশ্রম সাধ্য কাজ অবাসকাতা বলেন জান্নাতের এই মধু আপনার জন্য বিশুদ্ধ এবং পবিত্র করে দেওয়া হবে জান্নাতে চারটি নদীর কথা মাতালা আমাদেরকে কুরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেগুলো হবে আপনার মালিকানায় এবং সেগুলো হবে পবিত্র এবং সেখানে আপনার সাথীরাও হবেন পবিত্র দুইয়াতে মহিলারা বিভিন্ন রকম প্রাকৃতিক প্রক্রিয়া অতিক্রম করে থাকেন যেমন ঋতুচক্র এই ধরনের কোন কিছুর অস্তিত্ব জাননাতে থাকবে না হবেন একটি বিশুদ্ধ অন্তরের অধিকারিণী অনেক মানুষ রয়েছেন যারা বাহ্যিকভাবে সুন্দর কিন্তু তাদের অন্তর দূষিত এবং এই ধরনের সৌন্দর্য অর্থহীন কিন্তু আপনার জান্নাতের সাথীরা তারা অন্তরের কলুষতা পাপাচার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবেন এবং হৃদয় সমূহ অন্তরগুলো হবে একটি মাত্র মানব হৃদয়ের ন্যায় আলসালা এই পৃথিবীতে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের যে তথ্যগুলো জানিয়েছেন কোরআনের মাধ্যমে রফসুল্লা সালাম আমাদেরকে জানিয়েছেন তার হাদিসের মাধ্যমে এবং এগুলো হচ্ছে জান্নাত এবং জাহান একটি সামান্য কেবল এক ঝলকে বর্ণনা আনন্দ হচ্ছে যদি আপনি খাবার খেতে ভালোবাসেন আপনি এক নাগারে খাবার খেতে পারবেন না কিছুক্ষণ খাবার পর আপনার সেই খাবারের প্রতি আগ্রহ কমে আসবে এবং বেশি খেলে আপনার স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিবে আবার আমরা দেখতে পাই এই পৃথিবীতে যারা রয়েছে যারা অনেকে ভালো খাবার কেনার সামর্থ্য না। আবার এমন অনেকে রয়েছে যারা ভালো খাবার কেনার সামর্থ্য রাখে কিন্তু সেটাকে খেতে পারে না বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা উচ্চ কোলেস্টেরল ইত্যাদি নানা রকম সমস্যা রয়েছে অপরদিকে এই সমস্ত দূষণ থেকে মুক্ত একটি স্থান সেটা হচ্ছে জান্নাত চিরস্থায়ী সুখ শান্তির জান্নাতে সব কিছু চিরস্থায়ী আপনি চাইলেই আপনার জান্নাতের সেই নদীর দুধ মধু এবং সুরা সেই নদীগুলোর পানি পান করতে পারবেন আপনার পছন্দমত মতো ফলমূল এবং গোষ্ঠ পেতে পারবেন আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে বছরের পর বছর আনন্দময় সময় উপভোগ করতে পারবেন দুনিয়াতে যদি আমরা চিন্তা করি এই সাহায্যের কারণে অনেক মানুষ তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে ব্যভিচারে লিপ্ত হচ্ছে সাময়িক আনন্দের জন্য যদিও মানুষেরা খুব ভালো করে জানেন এর কত ধরনের কুফল রয়েছে পারিবারিক অশান্তি এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে ব্যভিচারের শাস্তি প্রস্তুত রাখাতে মৃত্যু এটা জানার পরেও অনেকে এই ধরনের সম্পর্কে লিপ্ত হতে চায় এই সাময়িক ফুর্তির জন্য তারা এই কষ্টগুলো এই কুফলগুলো এইগুলোকে ভুলে যেতে চায় আখিরাতে বিনিময়টাকে চিরকালে শাস্তিভোগ করতে হবে কিন্তু সেটাকে ভুলে যেতে চায় কাজে সত্যি যদি আমরা আনন্দ এবং উপভোগ চিরশান্তি চিরসুখের স্থান জাননাতে প্রবেশ করতে চাই দুনিয়ার এই কষ্টকে আমাদের ভুলে যেতে হবে দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী এবং আখিরাতের সবকিছু চিরস্থায়ী জান্নাত এবং জাহান্নামের এই দীর্ঘ আলোচনা বর্ণনা শোনার পর পর পরকালের পথে যাত্রার এই ভ্রমণ শেষে আমাদের উচিত নিজেদের কাছে অঙ্গিকার করা এই মর্মে যে আমরা যেন এগুলোকে সব সময় নিজেদের স্মরণে রাখি এবং নিজেদের জীবনে এই বিষয়গুলো আলোকপাত করি যদিও আমরা দুনিয়ার বুকে অবস্থান করছি দুনিয়ার বুকে চলাফেরা করছি আমাদের উচিত এমনভাবে দুনিয়াতে বাস করা যেন আমরা আখিরাতে বাস করছি মোহাম্ম